السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثن عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثال له ولا مثيل له وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونسها الأمة وكشف بإذن ربه الهمة وتركنا على بيضا ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن أسلق الحديث كتاب الله وخير الحديثة محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وفي رواية للنساء والبيهق وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوه يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يقول عثيمين قائل وما خلقت الجن والانس الا ليعبدون يقول سبحانه وتعالى ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله وجنبوا الطاغوت ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يئب قال من اطعني دخل الجنه ومن عصاني فقد ابى اخذ البخاري في الصحيح ان ابن مالك الذي الله تعالى انهما قال قال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أخرجه البخاري في السحي أن أعنى سبحانه مالك الذي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد حتى لا يقال في الأرض لا إله إلا الله أخرجه الإمام أحمد في المسند وقال رجاله رجال السحي شمعته أذكره أتنته সুন্দর আয়োজনের সম্মানিত পরিচালক সম্মানিত পুষি দিনী বাই বোনেরা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত শোনা যাচ্ছে যারা আমাদের এই প্রোগ্রামে শোনার মাধ্যমে শেয়ার করছেন সম্মানিত দিনী ভাই বোনেরা শুরুতেই মহানরা পুলিশ ওই জেলালের অসংখ্য অগণিত সুপর্গ দাঁড় করছি যে মহানরা অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে সেই সলাাতুল মাকরিবের পর থেকে এখানে একটি গুরুত্বপূর্ণ দিনই মজলিসি একত্রিত হবার কফিক দিয়েছেন সেই মহানরা পুলিশ জালালের শুকর গুজারহী আলহামদুলিল্লাহ সম্মানিত হাউদির এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছেন আমাদের অত্যন্ত প্রিয় ও সম্মানিত ব্যক্তি কদিরাতি শেখ হাফেজ রফিকুল ইসলাম মাদানী হাফেজ আকুল মাহমুদ আরা অত্যন্ত যোগ্য আয়েন্ডের মধ্যে একজন এবং মদিনা বিশ্ববিদ্যালয় আমরা যখন পড়তে যাই আমরা তিনজনই একসাথে এক রুমে চার বছর ছিলাম আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশ থেকে অস্ট্রিয়াতে চলে গিয়েছিলেন সেখানেই তিনি সেটেল করেছিলেন কিন্তু দিনের দাওয়াতের জন্য আবার অস্ট্রিয়া থেকে বাংলাদেশে ফিরে এসেছিলেন আল্লাহবুর আলমী দাওয়াতের জন্য দিনে তাকে কবুল করুন গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে বন্ধুগণ যেহেতু পথের সমস্যার কারণে আমাদের আসতেও দেরি হয়ে গিয়েছে প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা ছেড়ে দিচ্ছি যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছে আপনারাও কষ্ট পেয়েছেন ইনশাআ আল্লাহ তালা আমরা উদার ছিখতে পরস্পর পরস্পরকে ক্ষমা করবো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করার তফিক দান করবো যেহেতু কাছাকাছি বসতে চাও তাকুয়ার কাছে আসতে চাও তাহলে ক্ষমা করাটা হচ্ছে সবচেয়ে কাছের স্টেজ ফলে মুসিদ আহমিদের মধ্যে একটি হারিয়ে এসেছে ইমাম নাসাই সোনাল কুবরার মধ্যে উল্লেখ করেছেন একদিন رسول الله صلی اللہ علیہ وسلم کے پاس رسول اللہ صلی اللہ علیہ وسلم مسجد النبی صلی اللہ علیہ وسلم میں بخشے آتھے۔ رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابہ دل کو لوک کو بولলেন الان يطلع عليكم رجل من اهل الجنه فمن دخل من هذا الباب যে এই গেট থেকে এখন যে ব্যক্তি তোমাদের কাছে এসে প্রবেশ করবে সে রসুল সাল্লাহাম যখন সুসংবাদ দিচ্ছিলেন সাহাবিরা তা কি আছেন কি সৌভাগ্যবান ব্যক্তি যাকে আল্লাহ নবী সালাম জীব দশায়নাতে সুসংবাদ দিচ্ছেন এর চেয়ে বড় সুসংবাদ আল্লাহর এই একজন মানুষের জন্য এর চেয়ে বড় সুসংবাদ নেই ঠিক কারণ আপনি তো আমরা শেষ হয় আপনার এখনো খাতে মা আপনার জীবনের শেষ হয় নাই জীবনে অবশিষ্ট রয়ে গিয়েছে পৃথিবীর মধ্যে বিচরণ করছেন অথচ আল্লাহ নবী সাল্লাহসাল্লাম জান্নাতে সুসম্বাদ দিয়ে দিচ্ছেন বলছে এখন দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে তোমাদের কাছে আসবে সে জান্নাত সাহাবিরা তাকিয়ে থাকলেন বুঝতে পারলেন না তাকানোর পরে সাহাবিদের কাছে লোকটি পরিচিত মনেও হল না খুব বেশি মানে আল্লাহ রাসুল সাল্লা কাছে নিয়মিত তারা আসা যাওয়া করে থাকেন নিয়মিত যারা আসছেন সবসময় তাদের মধ্যে কেউ না যদি রসুল সোল্লা সাল্লামের আশেপাশে যারা ছিলেন তাদের মধ্যে কেউ হতেন তারা অবশ্যই সাহেবেরা চিনতে পারতেন চিনলেন না খুব ভালো চিনলেন না সাহেবরা প্রশ্ন করলেন না যে বিষয় সম্পর্কে প্রশ্ন করার প্রয়োজন হয় না এই বিষয় সম্পর্কে প্রশ্ন করা ইসলামের সৌন্দর্যের পরিপন্থী বুঝতে পেরেছেন কিনা যেটা দরকার নেই আমলের জন্য কোন প্রয়োজন নেই আমরা তো প্রশ্ন করি আমরা দেখা যায় যে এমন অনর্থক অপ্রয়োজনীয় প্রশ্ন যে প্রশ্ন আমাদের কোন দরকার নেই আমাদের আমলের সাথে সম্পৃক্ত না আমাদের ইমানের সাথে সম্পৃক্ত না আমাদের আফলাকের সাথে সম্পৃক্ত না এমন প্রশ্ন নিয়ে আমরা সবসময় ব্যস্ত হয়ে যাই ঠিক কিনা ফলে এই প্রশ্নের কোনো দরকার নেই সাবির আর জিজ্ঞেস করলেন না যে তোমাকে রাসুদসাল্লাহুল ইসলাম কেন জান্নাতি বলেছেন প্রশ্নই করলেন না দ্বিতীয় দিন প্রবেশ করবে সেই জোকটাকে গতকাল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জান্নাতি ঘোষণা দিলেন সেই লোকটাই প্রবেশ করলেন বন্ধুগণ সাহাবিরা তাকিয়ে থাকলেন জান্নাতের সৌভাগ্য নিয়ে যাচ্ছে একই লোক দুইবার এই দরজা দিয়ে প্রবেশ করবে সে হচ্ছে জান্নাতি তাকিয়ে থাকলেন সাহাবিরা সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছুক সাহাবি যিনি আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস সংরক্ষণ সহ রসুল্লাহ সাল্লাহামের প্রত্যেকটি কাজকে কম বেশি অনুসরণ করার জন্য বেশি চেষ্টা করতেন তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ তিনি এই সাহাবি যখন উঠে যাচ্ছিলেন তার পিছি পিছিয়ে গেলেন পিছি পিসে যাওয়ার পর কতটুকু যাওয়ার পরে সাহাবিকে বললেন বল যে হে অমুক আমার তো বাদিতে একটি সমস্যা হয়ে গিয়েছে আমার আব্বার সাথে একটু বিষয় নিয়ে কিছু মরমালিন্য হয়েছে আমি চাচ্ছিলাম তোমার সাথে মানে আজকে রাত থাকার জন্য তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বাসায় যেতে চাই কেন আব্দুল্লাহাম একদিন দুই দিন তিন দিন এই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করলেন কি সেই বৈশিষ্ট্য কি সেই নেকামল যে নেকামলের কারণে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করলেন এই বিষয়টি জানার জন্য আব্দুল্লাহ ধরলেন তার পেছনে পেছনে যাওয়া শুরু করলেন যা স্বাভাবিক যে আমল রয়েছে সেগুলোই এর অতিরিক্ত কোন আমল দেখেন না চিন্তা করেন নিজের নিজে হিসাব করতে থাকেন জান্নাত সুসংবাদ দিলেন কিন্তু কোন কিছু বুঝে আসতেছে না দ্বিতীয় দিনও থাকলেন দ্বিতীয় তার নেক আমলের মধ্যে তাই দেখা গেল অতিরিক্ত কোন নেক তার পাওয়া গেল না আল্লাহ নবী সাল্লা সাল্লাম জানা তো সুসম্বাদ নেক আমল আমাদের মতোই পার্থক্য দেখি না তখন আব্দুল্লাবনে আমি আল্লাহ তালের মুখ খুলে জিজ্ঞেস করলেন হে আমি যে তোমাকে বলেছিলাম যে আমার আব্বার সাথে একটু হয়েছে আসলে ব্যাপারটি এমন নয় আল্লাহ নবী সাল্লাহাম তিন দিন তোমার ব্যাপারে বলেছে তুমি জান্নাতি তুমি জান্ জান্নাতের অধিবাসীদের মধ্যে একজন কিন্তু তোমার এই কি বৈশিষ্ট্য কি নেকামল রয়েছে অতিরিক্ত যার কারণে আল্লাহ নবী সালী সাল্লাম তোমাকে জান্নাতি ঘোষণা করেছে এটা জানার জন্য মূলত আমি তোমার এখানে অবস্থান করছিলাম কিন্তু তোমার নেকামল তো আমি অতিরিক্ত কিছুই দেখি না এখন আমাকে কি বলবে তোমার আর কোনো নেকামল আছে কিনা যেটা আমি জানি না বন্ধুগণ আবদুল্লাহ স্পষ্ট করে বললেন যে কামল দেখেছে এটাই আমার নেকামল আর কোন একটা কাজ আমি সময় করে থাকি সেটা হলো দিবসের মধ্যে যত লোকের সাথে আমার লেনদেন হয় আচার আচরণ হয় রাত্রে ঘুমার আগেই সমস্ত লোককে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়ে আমি একেবারেই পরিচ্ছন্ন অন্তরে রাত্রে ঘুমিয়ে পড়ি আব্দুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সম্ভবত এই কারণেই তোমাকে সম্বাদ দিয়েছে এটি কঠিন কাজ আমাদের বিদ্বেষপূর্ণ অন্তর প্রতিহিংসায় ভরপুর অন্তর আজকে মুসলমানদেরকে সবচেয়ে বেশি দ্বিধা বিভক্তির জন্য সহযোগিতা করে যাচ্ছে ঠিক কিনা মুসলমানদের মধ্যে মুসলিম উম্মার মাঝে সত্যিকার এই যে বিচ্ছিন্নতা তৈরির জন্য ফিরকাবন্দি তৈরির জন্য গ্রুপিং তৈরির জন্য যে কাজগুলো চলছে তোর মধ্যে একটি কাজ হচ্ছে আমরা উদার হতে পারি না আমরা ক্ষমা করতে পারি না মানুষদের অথচ আমার স্বার্থ এখানে কিছুই নেই এই সংকীর্ণতার অর্ধে আমাদেরকে আসতে হবে আল্লাহ সুবানা আমাদের অন্তর গুলো সত্যিকার অর্থে পরিচ্ছন্ন যদি করতে চাই তাহলে এই অন্তর কি করতে হবে আগে পরিষ্কার করতে হবে শেখুল ইসলাম তাইম রহমতুল্লাহ ফবাইদের মধ্যে উল্লেখ করেন খুব গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে বলেন যে কোনো ব্যক্তির অন্তরে যদি কেউ বিদ্বেষ পোষণ করে কার জন্য বিদ্বেষ নিয়ে যদি অন্তরে বিদ্বেষ পোষণ করে তাহলে সেই ব্যক্তি যার জন্য বিদ্বেষ পোষণ করলো তার কোনো ক্ষতি করলো না সে ব্যক্তি নিজেরই ক্ষতি করলো যেহেতু তার অন্তর কোনো আর শান্তি আসতে পারে আপনি যদি কারো অন্তরের জন্য বিদ্বেষ পোষণ করেন কোন ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি বিদ্বেষ পোষণ করেন তাহলে আপনি মূলত এই বিদ্বেষের জ্বালা আপনাকে বহন করতে হবে তার কোনো কেন পরিচ্ছন্ন হচ্ছে না এগুলোকে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করতে হবে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় শেয়ার করার জন্য ইচ্ছা পোষণ করছিলাম কিন্তু একেবারে নির্দিষ্ট করে দিচ্ছি সেটা হলো আমাদের আলোচনা দশটা পর্যন্ত চলল ঠিক আছে আপনাদের কষ্ট দিতে চাই না কারণ আপনার একথা মনে করবেন না যে আমি মানে আলোচনা শুরু করে দিব কারণ আমি একাধিকবার বিভিন্ন ডাক্তার যখন ডোজ দেয় আপনাকে একটা ওষুধ দিয়ে বলে যে এটাই একসাথে ওষুধ সমগুলো খেয়ে চিকিৎসা ভালো হয়ে যাবে বলে নাকি ওষুধ দিয়ে বলে যে চার দিন থেকে খান একটা একটা করি খাবেন সেই জন্য এটা আমাদের জানতে হবে মাহবুদাম যে কথা আমার বন্ধু আমার ভাই বলেছেন মাহবুদ্র সেটা আমাদেরকে বুঝতে হবে আসুন তিনটি বিষয় একজন ইমানদার ব্যক্তির জন্য অপরিহার্য তাকে নিশ্চিত করতে হবে কোন ব্যক্তি যদি এই তিনটি বিষয়ে সত্যিকার অর্থে নিশ্চয়তা নিতে না পারে তাহলে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্তদের দুনিয়ায় ক্ষতিগ্রস্ত বলতে কি দুনিয়া বলা আখেরা জালিকা খুশি দুনিয়ায় যে ক্ষতিগ্রস্ত এর অর্থ কি বা এটা কি বুঝায় আমার বন্ধুগণ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত বলতে বুঝায় যে জিনিসটি হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার পথ ও জীবন পদ্ধতি থেকে দূরে সরে যায় তাহলে সে ব্যক্তি জীবন যাপনে তার বড় ধরনের সংকীর্ণতা এসে যায় এবং আল্লাহ জীবন সত্যিকার অর্থে অস্থির অস্থিতিশীল করে দেন বলেন রহমসুল্লাহ দুটি কোরআন এবং হাদিসের মধ্যে সাবস্থ হয়েছে প্রথমটি কোরআনের মধ্যে সাব্যস্ত হয়েছে আল্লাহর আল্লাহ রব্বুর আলমিনের স্বাদ করেন সংকীর্ণ জীবন আল্লাহ রব আল করে দেন আল্লাহর লিখান থেকে যারা দূরে সরে যায় আপনি হয়তো মনে করবেন যে দুনিয়ার অর্থনৈতিক যে চাকচিক্য রয়েছে এটাকে আপনি সংকীর্ণতা মনে করছেন না এটাকে আল্লাহ সুন্দর তারা বলে দিয়েছেন এটা আমাদের জন্য মূলত এই যে চাকচিক্য দেখতে পাচ্ছেন এটা কিচ্ছু না এটা আল্লাহ রবুল আলমীর কাছে কোনো মূল্য নেই মূল্যকে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার দুই চোখের মাঝে আল্লাহ রহমুল আলমী দারিদ্রকে নিয়ে আসেন দেখবেন কোটি কোটি টাকার মালিক আপনি যদি কথা বলেন ভাই শেষ নেই সমস্যা আর শেষ নেই সংকটেরা শেষ নেই কিনা আবার আল্লাহর এমন বান্দাও রয়েছেন দিন মজুর হ্যান্ড টু মাউথ জীবনযাপন করে যাচ্ছেন সকালের খাবার ব্যবস্থা করার পর নিজের গানেই রাত্রের খাবারের ব্যবস্থা হবে কিনা কিন্তু আপনি যদি তার কাছে গিয়ে প্রশ্ন করেন জানতে চান যে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামী আমাকে অসংখ্য নেম দিয়ে বরবুর করে যেহেতু আল্লাহ সুবাহ সত্যিকার আল্লাহ বিধানকে মেরে নিতে পেরেছে আল্লাহ দুই চোখের সামনে দারিদ্র এসে যায় আমরাহ তার কাজগুলোকে আল্লাহবুলামী বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে দেন কোন ঘুচানোর উপর কাজ পায় না সত্যি দৌড়া শেষ নেই এখানে কেস এখানে মামলা এখানে সমস্যা এখানে জমিন সমস্যা এখানে বাড়ির সমস্যা ইত্যাদির মধ্যে ব্যস্ত হয়ে যায় দুনিয়ার কোন কাজের প্রতি নিজের বরকতার করতে পারে এটা হল দুনিয়ার জীবনের ক্ষতিগ্রস্ত আখেরাতের জীবনের ক্ষতিগ্রস্ততা সম্পর্কে আব্দুল আবনে আব্বাস তফসিল এর মধ্যে বলেন আখেরাতে মিনাল খোলা সিরিনের তফসিল হচ্ছেন ওই ব্যক্তি সত্যিকার অর্থে আখ রাতের ক্ষতিগ্রস্ত হবে যে যার্নাত থেকে মাহরুফ হয়ে যাবে আর আরকাত আখরাতের সফলতা হচ্ছে থেকে নিজেকে যারা রক্ষা করতে পারলো আর জান্নাতে যেতে পারলো সেই সফল হতে পারলো সুতরাং যতই দুনিয়ার সম্পদ হোক না কেন চাকচিক্য হোক না কেন যদি আখরাতের সফলতা আপনার অনেক হয়ে যায় আখির আপ যদি জান্নাত আপনার নিশ্চিত হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার সবচেয়ে বেশি ক্ষতি আপনি করে ফেলেছেন আমি বলতেছিলাম তাই তিনটি পয়েন্ট আমাদেরকে জানতে হবে এটি নিশ্চিত করতে হবে আমি আপনি যে ইবাদত গুলো করছি আল্লাহর ইবাদতো করছি যে কিনা অনেকে অনেক ইবাদত করতেছেন আলহামদুলিল্লাহ নকল ইবাদতের শেষ নেই তাহার্যদের শেষ নেই নকল রোজার শেষ নেই কত রকম ইবাদতার কিন্তু ইবাদত করলেই যথেষ্ট হবে না আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার এই ইবাদত গুলো গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না বুঝতে পেরেছেন কিনা নিশ্চিত করত তাই আপনাকে জানতে হবে মানে আপনি কোন একটা অফিসে গেলেন আপনার সাহায্যের দরকার আপনি অফিসে গিয়ে দরখাস্ত দিয়ে সুন্দর করে লেখে খুব সুন্দর ভাষায় লেখে দরখাস্ত দিয়ে চলে আসলেন এরপর আপনি আর খোঁজখবর নেন না আপনি জানেনও না আপনাকে কেউ জিজ্ঞেস করলে বলেন যে হ্যাঁ বলে আমি তো দরখাস্ত দিয়েছি এটা কি যথেষ্ট না। আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার দরখাস্ত আপনার এই আমল যেগুলো আপনি কষ্ট করে করছেন সেগুলো কি কষ্ট হয়ে যাচ্ছে না আল্লাহ রব্বুল আলমের কাছে সেগুলো গ্রহণযোগ্য হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আপনাকে নিশ্চিত করতে হবে সেটা হলো এই আপনি যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন যেমন আপনি যদি ঢাকা থেকে সৃসঙ্গের উদ্দেশ্যে রওনা করেন আপনাকে প্রথমে যেটা কনফার্ম করতে হবে সেটা হলো আপনি চট্টগ্রামের রাস্তায় গেছেন কিনা ঠিক কিনা সিলেটের রাস্তা গিয়ে চিটান দেওয়ার জন্য চেষ্টা করলে আদৌ কি আপনি রাস্তায় যেতে পারবেন কিনা আপনার কি মনে করেন পারবেন গন্তব্য হয়তো চেষ্টা করতে পারে। ব্যর্থ চেষ্টা হতে পারে আমার বন্ধুগণ এই ব্যর্থ চেষ্টা আমরা অনেকেই করে যাচ্ছি কিন্তু গন্তব্যের রাস্তায় যদি আপনি না উঠেন আপনি গন্তব্যে কোনোদিন পুষতে পারবেন না আরে গন্তব্যের রাস্তা আমার নবী সাল্লাহ ইসলাম দেখিয়ে গেছেন না না দেখিয়ে গেছেন দেখিয়ে গেছেন কিনা নিশ্চিন্ত দেখিয়ে গেছেন নিশ্চিত দেখতে গেছেন সেটা আপনাকে জানতে হবে তাই আমাকে আপনাকে নিশ্চিত করতে হবে যে পয়েন্টে সেটা হচ্ছে আমি আসলে গন্তব্যের রাস্তার উপর উঠতে পারলাম কিনা নাকি আমি রাস্তার আশেপাশে কোন রাস্তার মধ্যে গিয়ে আমি অন্ধকার গলির মধ্যে আমি এদিক সেদিক দিক বিদিক করছি না গন্তব্যের রাস্তা পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি বুঝতে পেরেছেন যদি গন্তব্যের রাস্তায় পৌঁছেন আলহামদুলিল্লাহ আর যদি গন্তব্যের রাস্তায় না আসতে পারেন আমার বন্ধুগণ আপনি যদি চেষ্টা করুন না কেন আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছাট সম্ভব হবে না যেহেতু আপনি রাস্তা ভুল করে ফেলেছেন তাই রাস্তাটা আপনাকে কনফার্ম করতে হবে এটা কত নম্বর পয়েন্ট বললাম দুই নম্বর পয়েন্ট খেয়াল রাখতে হবে এটা লাইনি অন্য কথা তিন নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনাকে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে সেটা হল আখরা যে পন্থা মোহাম্মদ দেখিয়েছেন সেই নাজাতের পথ কি আপনি লাভ করতে পেরেছেন কিনা নাজাতটা আপনার আছে কিনা নাকি না জাতের পথ থেকে আমি অন্য পদে চলে গিয়েছি কারণ আখেরাতের নাজাতের বিষয়ে দিক নির্দেশনা করে গেছেন ছেড়ে যাননি এই তিনটি পয়েন্ট যদি কোনো ব্যক্তি নিশ্চিত করতে পারে তাহলে সেই সত্যিকার নিজের আমলকে নিজের আকিদাকে নিজের প্রত্যেকটি ভালো কাজকে নিজের আপনারকে সব কিছুকে শুধুরস্ত করতে পারবে সংশোধন করতে পারবে দুঃখের বিষয় হচ্ছে ওয়াজ মাহফিল গুলোতে যেহেতু এটা আমাদের একটা ট্রেডিশনাল প্রথা প্রচলন শীতকাল আসলে বাংলাদেশে ওয়াজ মাহফিল প্রত্যেকটা জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হয় ঠিক কিনা বরং আমাকে এক বন্ধু বলেছে যে সাইফুল্লাহ ভাই আমরা তো মানে ওয়াজ করতাম না যেহেতু আমাদের পাশের বাড়ির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এবং ওয়াজ করাতে হবে এটা আত্মমর্যাদাকে প্রতিষ্ঠা রাখার জন্য যে হ্যাঁ তোমরা ওয়াজ করাতে পারলে আমরা এখানে ওয়াজ করাতে পারবো না বুঝতে পেরেছেন উল্টা পুরা উল্টা চলে যাচ্ছে বন্ধুগণ আমি যে পয়েন্টটি আপনাদের সামনে বলতেছিলাম সেটা হল এই তিনটি পয়েন্টে আমাদেরকে নিশ্চিত করতে হবে আসলে আমি এখান থেকে আপনাদের সামনে প্রথমে যে পয়েন্টটির কথা আলোচনা করবো সেটা হচ্ছে রসুল্লাহুল ইসলামের জীবনী থেকে তিনটি নয় সময়ের কামনা হয়তো তিনটি বলতে পারবো শুধু একটি মহাক্ষেপ সম্পর্কে আলোচনা করব। একটি মানে আমার ইচ্ছা ছিল তিনটি রসুল্লাহমের গোটা জীবনী থেকে জীবনির হিসাব বিশাল সমুদ্র বাহরুল্লাহ সাহেব আল্লাহ আল্লাহ নবীশালি হচ্ছে এত বিশাল সমুদ্র যার কোন তলদেশ নেই মানুষ আলোচনা করে শেষ করতে পারবে না তার প্রত্যেকটি কথাটি ব্যক্তিদের জন্য এখান থেকে শিক্ষা রয়েছে যেহেতু আল্লাহ রাসুলের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে আমরা আল্লাহ বাদ দিয়েই আজকে উত্তম আদর্শ আমাদের শেষ নেই ঠিক দরকার বাকি লিংটা বাবা সেটা আপনার বাবা হয়ে গিয়েছে লিংটা মানুষ পুরা লিংটা সেটা আপনার বাবা হয়ে গিয়েছে আপনার আর উত্তম অদমের দরকার নেই কারণ এর চেয়ে অদম হওয়ার তো কোন সুযোগই নেই আর কিভাবে অদম হবে বলেন তো সেটাও তো আমাদের বাবা হয়ে যাচ্ছে এই গোটা বাংলাদেশে মুসলমানদের অন্তপক্ষে মানে হাজার হাজার বাবা আছে যেগুলো পুরা কাপড় চোপড় ছাড়া লেংটাতে কিনা আপনি বলেন তো তাহলে আমরা ইসলামের কোথায় এগিয়ে পৌঁছেছি কোন আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়তির উপর রেখে যাচ্ছি একেবারেই রেখে যাচ্ছে তাকে যারা সৌদি আরবে আছেন এরকম কেউ আছেন কিনা এর জন্য নেই সৌদি সৌদি ছিলেন সারে কাকে বলা হয় সারে কাকে বলা হয় শোনেন নাই বড় রাস্তাকে বলা হয়ে থাকে সারে বড় রাস্তা চলে গিয়েছে সেখান থেকে হচ্ছে বিশাল রাস্তা যেখানে কোন ধরনের গুঞ্জাই নেই গোপন নেই অস্পষ্টির স্করণ নেই সেটাই হচ্ছে মাহমুদামকে আল্লাহ রবুর আলমিন যে রাস্তার উপর প্রতিষ্ঠিত করেছেন বলেছেন থাকতে এটারই অনুসরণ করো এর বিপরীতে যা আছে সবটা কি সবটাকে কিচ্ছু না আমি আলম না আল্লাহর কাছে এই দুনিয়ার মানুষের কিচ্ছু না ওমা যখন ওই তোমাদের যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানে তোমরা এতটুকু যাওয়ার দরকার নেই বুঝতে পেরেছেন কিনা রুহের এই জগতে যাওয়ার দরকার নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে এটাকেও চর্চা করেছে একদল লোক রুহকে চর্চা করতে করতে শেষ পর্যন্ত রুহের জগতে পর্যন্ত পৌঁছে গিয়েছে ঠিক আছে কিনা ভুল বন্ধুগণ এই চর্চার দরকার নেই যদি দরকার হতো তাহলে এই আয়াতের মধ্যে অবশ্যই আমার তারা নির্দেশনা দিতেন আসুন যে পয়েন্টটি আমি বলতেছিলাম সেটা বলো তারা তুকুমার মাহির তোমাদেরকে সুস্পষ্ট দিনের উপর রেখে গেছে এখানে কোন গুঞ্জাইশ নেই কোন গোমর নেই তিরিশ হাজার জাহেরি ষাট হাজার নেই বন্ধুগণ যারা এগুলো বলছে সত্যি কথা হচ্ছে তারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না আমরা তাদেরকে কোনো কারণেই তাদেরকে আমরা অব্যাহা করতে চাই না কিন্তু তাদেরকে এই ভুল তাদের যে ভুল আছে এই ভুল সম্পর্কে সংশোধন হতে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই কারণ এখানে এমন কোন ব্যক্তি আছে যে যা নামে যেতে চায় আছে কিনা কেউ কোনো ব্যক্তি যাহার যেতে চায় না আমার বন্ধুগণ কেউ রাজিও হবে না যদি আপনি তাকে বলেন ভাই আপনাকে অন্তপক্ষে কিছু সহযোগিতা করব। আপনি যাহার নামে যান কেউ রাজি হবে কিনা আল্লাহ যদি পাগল হয়ে যায় পাগলও এই ধরনের কাজ করে না পাগলের হুস ঘুষ থাকে অন্তপক্ষে লাভ দিয়ে কোন পাগল আগুনের মধ্যে পড়ে গেছে এরকম দেখছেন কিনা এই ঘটনা ঘটে না লাভ দিয়ে বাণীর মধ্যে পড়ে যারা যে বাণীর মধ্যে পড়লে কি হবে না মৃত্যু হবে না কিন্তু আগুনের মধ্যে কোনদিন পড়ে কারণ কমন সেন্স তার মধ্যে থেকে যায় যদিও তার মানে আসল জিনিস হারিয়ে যায় কিন্তু আল্লাহ হবুল আলমিন মানুষ হিসেবে বা সুখ হিসেবে জীবন ধারণ করার জন্য তার মধ্যে যে কমন সেন্স দিয়েছে সেটা তার মধ্যে থেকে যায় বুঝতে পেরেছেন কিনা এই জন্য পাগল এইভুল করে না তাহলে আমরা কেন এইভুল করব আমরা তো পাগলের চিহি চিনেমে গিয়েছি যখন আমি দেখি লেংটা মানুষের পিছনে হাজার হাজার আমার এই মুসলিম বন্ধুরা মুসলিম ভাইরা তার পিছনে পিছনে ঢুকতেছে আরে আফসোস লাগে আমরা কি কারণে এই কাজগুলো করতেছি তাই এখানে কোনো গোপন কিচ্ছু নেই কেউ গোপন তথ্য দেবে তিনি গুল করেছেন যেমনি দিনের মধ্যে গোপন কিছু নেই তেমনি ভাবে আরেকটি বিষয় আমার আল্লাহ সুরা আল মায়দার চার নম্বর আয়তের মধ্যে স্পষ্ট করেছেন সুরাল চার নম্বর আয়তের মধ্যে আরেকটি বিষয় আমার আল্লাহর স্পষ্ট করে দিয়েছেন আলিও এখন দিন এখন তোমাদের দিনকেও পরিপূর্ণ করে দিয়েছি ইট কমপ্লিটেড এটা পরিপূর্ণ কমপ্লিট এখানে কমপ্লিটের অর্থ হয়েছে দুইটি ভালো করে বুঝে নেন কমপ্লিটের অর্থ হয়েছে দুটি এক নম্বর হচ্ছে কমপ্লিটের অর্থ হলো এটাকে আল্লাহবুল আলমিন এমনভাবে পরিপূর্ণ করে দিয়েছেন যে দুনিয়ার কোনো ব্যক্তির প্রয়োজন নেই যে এই দিনের মধ্যে আবার ইনপুট করতে পারে এখানে নতুন কিছু ঢুকাতে পারে বুঝতে পেরেছেন কিনা যদি নতুন কিছু ঢুকানোর সুযোগ থাকে তাহলে এটা কমপ্লিট বলার সুযোগ আছে কিনা এটাকে কমপ্লিট বলার সুযোগ আল্লাহ আল্লাহবুল আলমিন যতটুকু দিয়েছেন পর্যন্ত আগত আদম সন্তানদের জন্য এতটুকুই যথেষ্ট এর চেয়ে নূতন গবেষণার দরকার নেই নূতন বক্তব্যের দরকার নেই এটা যদি আপনি আপনার বক্তব্য দিনে বুঝে ঢুকানোর চেষ্টা করেন তাহলে আপনি ভুল করেছেন বন্ধু আপনি ভুল করেছেন আপনি নিজেও হৃদায়ত থেকে মাহরুম হতে পারেন আবার অন্যকে কেউ থেকে মাহরুম করতে পারেন এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কিনা সমাধান আছে আপনি জানেন না বা আমি জানি না বুঝতে পেরেছেন কিন্তু সমাধান আল্লাহ আবুল এই দিনের মধ্যে দিয়েছেন এবং এর সমাধান মধ্যে আছে সুতরাং আমি আপনি না জানলে একথা বলার সুযোগ নেই যে না এটা দিনের মধ্যে নেই তাই এই সমাধান তালাস করার জন্য আপনাকে দুনিয়ার আর কোন মানুষের লেখা বইয়ের মধ্যে দেওয়ার খুব বেশি দরকার করবে না আবার নতুন বই আবিষ্কার করে মুসলমানদের জন্য হাজার রকমের বই আবিষ্কার করেছে। সিলেবাস লম্বা করে দিয়েছেন বুঝতে পেরেছেন কিনা আল্লাহ মুহম্মদাহ সাল্লাহ আলীম সাহাবিদেরকে রেখে গেছেন তাদের সিলেবাস ছিল খুব কম ঠিক কিনা আল্লাহর হাদিস এই দুটাই ছিল তাদের দিন এর অতিরিক্ত কোনো কিতাবের সেখানে সন্ধান পাওয়া যায় কিনা আপনারা যদি পান আমাকে একটু ভালো করে মেসেজ করে দিবেন অথবা বলে দিবেন আর সন্ধান পাওয়া যায় না কিন্তু যতই কিতাব বৃদ্ধি পেয়েছে যতই আল্লাহ এবং তার আসুল থেকে দূরে পেয়ে গেছে এই জন্য আমার বন্ধুগণ ইমাম ইমাম রাজি রহমতুল্লা তিনি তফসিরুল কবিরে লিখক ইমাম রাজি রহমতুল্লা তিনি অনেক গবেষণা করলেন একটি মাসালা নিয়ে একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আল্লাহ আব্দুল আলমিনের অস্তিত্ব কিভাবে প্রমাণ করা যায় বুঝতে পেরেছেন কিনা আল্লাহর অস্তিত্ব মানুষের সামনে কিভাবে প্রমাণ করা যায় বিভিন্ন দর্শন দিয়ে দার্শনিক চিন্তাধারা দিয়ে বিভিন্ন গবেষণা দিয়ে আল্লাহ আব্দুল আলমিনের অস্তিত্বের উপর তিনি একশো একটি দলিল বের করেছেন কয়টা বের করেছেন একশো একটি বের করেছেন আমার বন্ধুগণ তিনি তারপরেও কনফিউজ চিন্তা করতেছেন আল্লাহর অস্তিত্ব নিয়ে এত দলিল বের করলাম তারপরেও কেন যিনি প্রশান্তি মিলছে না বা কেন যিনি এর মধ্যে মানে পরিপূর্ণতার কোথাও না কোথাও জ্ঞাপ মনে হচ্ছে বা কোথাও না কোথাও শূন্যতা উপলব্ধি করছেন তিনি চিন্তা করতেছিলেন ব্যাপারটা কি একশো একটা দরিদ্র আল্লাহর বুলার নিয়ে অস্তিত্বের উপর বের করলাম কিন্তু এই যে পাবলিক তারা তো এগুলো জানে না তারপরেও তারা আল্লাহর প্রতি ইমানে আছে একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি একজন বৃদ্ধা অত্যন্ত বৃদ্ধা বয়সের বারে নুয়ে গেছে এবং দুর্বল হয়ে গেছে অস্বীতিপর বৃদ্ধা এই বৃদ্ধা বহিয়াকে তিনি দেখতে পেলেন চিন্তা করলেন যে আমি আল্লাহ আবুল আলমিনের অস্তিত্বের উপর একশো একটা দলিল নিয়ে দাঁড়িয়ে আছি আর এই বৃদ্ধাকে একটু প্রশ্ন করে দেখি আসলে কিভাবে আল্লাহকে বিশ্বাস করতে পেরেছে বিদ্যার কাছে একটু প্রশ্ন করে দেখি বিদ্যার কাছে গিয়ে প্রশ্ন করলেন বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন বৃদ্ধা তুমি কি বলতে পারো যে আল্লাহর্বুল আলমিনের অস্তিত্ব উপর যে আল্লাহ যে আছেন তিনি যে এক অ এর উপর কি তোমার কাছে কোন দলিল আছে তুমি কিসের ভিত্তিতে আল্লাহবুর আলমীর ওয়াহা নিহিত এবং উপর অস্তিত্বের উপর বিশ্বাস করে আছো এর কি কোন দলিল তোমার কাছে আছে ডকুমেন্ট তোমার কাছে আছে যখন এবং তুলালাই এই বিদ্যাকে প্রশ্ন করলেন তখনই বিদ্যা বললেন হে পথিক তুমি কিভাবে প্রশ্ন করতে পারো আল্লাহ রব্বুল আলামীদের উজুদ অস্তিত্বের ব্যাপারে একক অদ্বিতীয় ব্যাপারে আবার দলিলের প্রয়োজন হয় কিনা যেহেতু আল্লাহ বলেছেন তিনি একক অদ্ তার শরিক নেই এর জন্য আবার কি দলিল দরকার আছে কিনা দলিল তো কিচ্ছু দরকার নেই তুমি কেন এর জন্য চিন্তা করতেছ এত বড় ইমান হয়ে গেলেন এত শক্তিশালী ইমান ইমানের মধ্যে এত প্রশান্তি বলছি এর জন্য দলিল কোনো বললেন যে না বৃদ্ধা আমি তো একশো একটা দলিল এর জন্য বের করেছি তখন বৃদ্ধা এবং রাজি রহমদুল্লাহ হে পথিক একশো একটা দলিল বের করা নাই বরং একশো একটা তুমি শোভা সন্দেহ তৈরি করেছ যার কারণে তোমার এই শোভা এবং সন্দেহ গুলো অন্তরের মধ্যে থাকার কারণে তুমি আরো দলিলের প্রয়োজন মনে করছো যেহেতু আমার অন্তর মধ্যে একটাও শোভা নেই আমার আল্লাহর গুলাম এক দ্বিতীয় সুতরাং এখানে কোনো দলিলের প্রয়োজন কোন দলিলের প্রয়োজন বন্ধুগণ এখানে ইসলাম স্পষ্ট তারপরেও আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই কোরআন এবং হাদিসের বক্তব্য স্পষ্ট থাকার পরেও আজকে মুসলিমরা ইসলাম নিয়ে টানাটানি করতে করতে কতদিকে যে ইসলামকে নিয়েছে ইনার ইলারি আমার নবীলা হাকিম তার মুস্তাকের মধ্যে বর্ণনা করেছেন নাসুদিন আবাহিনের মধ্যে হাদিসি উল্লেখ করেছেন আহমদুল রহমুর রহমদুল্লাহ কিছু অংশ এ হাদিসের উল্লেখ করেছেন তার মুস্তাদের মধ্যে আবু দাউদ সুনানের মধ্যে কিছু অংশ উল্লেখ করেছেন মূল পুরা হাদিস বলব না শুধু এ হাদিস এই অংশটুকু বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ওসা তাফতাউকু উম্মতি ইস ইলা 73 ফিরকা আর ওছিলে আমার উম্মত 73 টি ফিরকা বিভক্ত হয়ে যাবে এই વખતે গই উম্মতের জন্য উম্মতের 2 দশার যুদ্ধ যথেষ্ট ঠিক কি না এই বিভক্তি থেকে বিচ্ছিন্নতা থেকে ফেরকা ফেরকাবন্দি থেকে গ্রুপিন থেকে উন্ম্মতকে বাঁচানোর জন্য এতটুকু বক্তব্য যথেষ্ট ছিল এর অতিরিক্ত আল্লাহ নবী সাল্লাহ আল্লীসলাম বললেন আরেকটি কথা সেটি হল আল্লাহ নবী সাল্লাহাম বললেন শুধু তিয়াত্তর সেরকায় বিভক্ত হবে তার নয় এরপরে আরো কঠিন দুঃসম্বাদ হচ্ছে এই যে কুল্লু হাফি নাম সবাই জাহান্নাবি হবে বলে নজি শুধু ইল্লা ওয়া হায়দা একটি দল ছিল এই বক্তব্য থেকে এটা বুঝেন যদি আমি আপনাদেরকে এখানে বলি বলি যে এখানে একটা নদী আছে এখানে নুকা আছে আপনার তিয়াত্তর নুকা দিয়ে আপনার বার হয়ে যেতে পারবেন কিন্তু উঠতেও পারবেন কোন অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখতে হবে যে একটা নৌকায় শুধু সেই বারে যাবে বাকিগুলো সম্পূর্ণ ডুবে যাবে কেউ বলবেন সাইফুল্লা ভাই নৌকার সন্ধান না দেওয়াটাই ভালো ছিল কঠিন কথা অত্যন্ত কঠিন বিষয় বলে এখানে আবার কথা আপনি কেন বললেন তিয়াত্তরের কথা এখানে তো আসলে নৌকা উঠলেই আমরা শেষ এখন নবিস ইসলাম তিয়াত্তরের কথা বলে গেছেন আমার এটা উদ্দেশ্য না উদ্দেশ্য আমার মূলগন্ত মেলাওয়ার সেটা এই হাদিস কি সামনে রেখে আজ থেকে প্রায় আটশো বছর আগে ইমাম শাহরাস আলী রহমতুল্লাহ তার মিলালোয়ার মধ্যে তিয়াত্তর ফেরকার করে একটা একটা করে তিয়াত্তর ফেরকা কি করেছেন পরিচয় কত বছর আগে বললাম প্রায় আটশো বছর আগে তিয়াত্তর ফেরকার পরিচয় করে দিয়েছেন তাহলে আগে তিয়াত্তর ফেরকার তাদের মানে মনে হয়েছে এই আটশো তিরিশ বছর পর্যন্ত বাকি এই তিয়াত্তর ফেরকা কোন দিকে গেছে বুঝতে পেরেছেন কিনা অবস্থা খুবই খারাপ কোন দিকে গেছে এর দলিল এই গত শতাব্দীর মানে প্রথম দিকে বা এই শতাব্দীর শুরুর দিকে শিয়াদের সবচেয়ে বড় ইমাম উল্লেখ করেছে। তারা এবার বুঝতে পেরেছেন তোর কোথায় গিয়েছে এখন আল্লাহ না আমি আশঙ্কা করছি যে কথাটুকু আমার বন্ধু বলেছেন অল্প আগে যে আমি আশঙ্কা করছি সহিয়া আপিদার নাম নিয়েও তিয়াত্তর ফেরকা বের হয়ে যায় কিনা এই আশঙ্কা আমার হয়ে গেছে বুঝতে পেরেছেন কিনা এই আমি সতর্ক করতে চাই এই হাদিস থেকে এরা বোঝার দরকার নেই যারা এই বুঝ দিয়েছেন এই হাদিস থেকে যে আসেন আমরা সবাই মিলে তিয়াত্তরের ফেরা পূরণ করি যেহেতু শ্রদ্ধা সাল্লাহের মধ্যে বলেছেন তিয়াত্তর ফেরকা হয়ে যাবে তাহলে আসেন আমরা পূরণ করি আসলে কি এই উদ্দেশ্য কিনে হাদিসের ইসলাম সেরকম দিকে হারাম করেছে এই বিচ্ছিন্নতা ইসলামের মধ্যে আরাম ফলে আজকে মুসলিম সম্পর্কে তাদের সত্যিকার নলেজ না থাকার কারণে না থাকার কারণে বাম দিকে টানতে টানতে এমন দিকে নিয়ে গিয়েছে শেষ পর্যন্ত কার কাছে কতটুকু ইসলাম আছে আল্লাহ রব্বুর আলমী ছাড়া আর কেউ ভালো যায় না এমনকি এমন কি ইসলামের নামে এমন ফেরকা পর্যন্ত রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলমিন পর্যন্ত মা বুধ হিসেবে স্বীকার করে না বলেন বুঝতে পেরেছেন কিনা ইসলামের কোন তালিমাত তাদের কাছে নেই কেন নেই কি কারণে নেই সেটা আমাদেরকে জানতে হবে এটা একটি দীর্ঘ আলোচনা শুধু এক কথায় বলবো আমার বন্ধুগণ সেটা হচ্ছে এই আর পাঁচ মিনিট বাড়াতে হবে অন্যথায় আমাদের মাওয়েদ গম্ভিত হয়ে যাচ্ছে না ঠিক আছে এটাই শেষ করে দিচ্ছি কেন এই মানে এই মানে ইসলামের মধ্যে এই যে ফেরকাবন্দির বিষয় কি কারণে লোকগুলো এভাবে ফেরকাবন্দির মধ্যে লিপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ইসলামকে এভাবে আজকে পরিষ্ঠিত করছে এর মূল কারণ একটাই সেটা হলো বন্ধুগণ যেই আইন নিয়ে কেরামত পর্যন্ত আগত আদম সন্তানদের কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগমন করেছেন যে আইন নিয়ে সেই আইন মূলত আমাদের কাছে বর্তমান নেই আমরা এলমের নামে বিভিন্ন ধরনের নিজেদের তৈরি করা মন বক্তব্য চালিয়ে যাচ্ছি ওয়াজ মাহফিলগুলো দেখেন না এমন গল্প এমন কাহিনী যেগুলো থেকে মানুষের কোন সংজ্ঞা পর্যন্ত আমরা জানি না পরিচয় জানি না আপনি সত্যিকার পরিচয় যদি জানতে পারতেন তাহলে এই পথে আপনাকে কোনদিন কেউ কষ্ট বিভ্রান্ত করতে পারত শুধু শেখুল ইসলাম মহম্মুল পরিচয় লাভ করবে বন্ধুগণ তিনি আর সমস্ত কিতাব মুখস্থ করলেন কামেলের সার্টিফিকেট রয়েছে, দাওরা হাদিসের সার্টিফিকেট রয়েছে ইফতার সার্টিফিকেট রয়েছে সমস্ত সার্টিফিকেট আপনার কাছে রয়েছে। কিন্তু আল্লাহ আব্দুল আলমীর পরিচয় লাভ করতে পারেননি আল্লাহ করেন্লাহার পরিচয় আপনি বলেন প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর বন্দা আল্লাহ রব আলীদের পরিচয় লাভ করতে পেরেছে কিনা মায়ের বান্দা তার রবের পরিচয় লাভ করতেছে কিনা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিচয় আল্লাহর পরিচয়ের ব্যাপারে এই বাংলাদেশে আমি গবেষণা করে দেখেছি সর্বমোট বাইশটি বিভ্রান্তি রয়েছে কয়টি বললাম এখন বুঝতে পেরেছেন এটা এক রাত দুই রাতের আলোচনা আলোচনার বিষয় আপনার নেটের মধ্যে আমার এইগুলো বিস্তারিত আলোচনা পাবেন আপনার নেটে যখন যাবেন ইনশাল তালা সেখানে বিস্তারিত তথ্য আমরা বিস্তারিত করার এবং হাদিস থেকে বলে দিয়েছি দ্বিতীয় রসুল সাল্লাহাম সাল্লামের পরিচয় আমরা লাভ করতে পারিনি রসুল সাল্লাহামের ব্যাপারে আমাদের সমাজের মধ্যে একটি দুটি না যারা সুন্দর অংশে দাবি করতেছেন তাদের মধ্যে সহ সর্বমোট শক্ত থেকে আঠারোটি বিভ্রান্তি রয়েছে দলিলের মাধ্যমে বান্দা তার দিন সম্পর্কে জানবে ইসলাম সম্পর্কে জানবে কিন্তু দলিল তো দূরের কথা দলিল একটাই দলিল হচ্ছে যে আমাদের মাঝহের ইমাম সাহেব বলেছে বন্ধু ঠিক আছে ইমাম সাহেবকে আমরা সম্মান ইমাম আমাদের মাথার উপর ইমাম সাহেব আমাদের কাছে অত্যন্ত সম্মান কিন্তু ইমাম সাহেব আপনাকে কোথায় বলেছেন যে আমার বক্তব্য দলিল ছাড়াই তোমরা এমনি গ্রহণ করবে কোথাও আছে না। ইমাম সাহেব কোথাও বলেন নাই ইমামের নামে অত্যাচার করবেন না নিজের বাড়ির অনুগ্রহ করে করবেন না ইমাম সাহেব কোথাও বলেন ইমাম রহমদুলার কথা বলছেন না ইমাম সাহির মহম্মলার বলছেন না ইমাম মালেবা করছেন না আহমেদ করছেন না কোন ইমাম একথা বলেন নাই যে আমি তোমাদেরকে আবার আল্লাহ এবং তার আসুল বক্তব্য বাদ দিয়ে আমার নূতন মধ্যে ইমামগণ সমস্ত ইমামগণ ঐক্যমতে বলেছেন আপনি নুরুল আনোয়ার দেখেন আপনি এমন কোন উসুলের কিতাব নেন যে কিতাবের মধ্যে দেখবেন না সমস্ত ওলামে কেমন ঐক্যমতে সাব্যস্ত হয়েছে আল্লাহ মুজিদাহক্তি মুস্তাহেদ ভুলও করতে পারে শুদ্ধ করতে পারে তাহলে আপনি মুস্তাহেদকে মাসুদ নিষ্পাপ মনে করার দরকার নেই কারণ মুস্তাহেদের কিছু বিষয় গুলো হতে পারে কিন্তু তিনি গবেষণা করেছেন গবেষণা করলে ভুল হতে পারে। কিন্তু ভুল হলে তিনি সব পাবেন এটাও উল্লাহিহী সাল্লাম ইস্তাহাদের ব্যাপারে বলে গেছেন সুতরাং আমাদের এই নিয়ে বাড়াবাড়ি করার বিষয় নেই দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিম উম্মা আজকে হৃদা বিভক্তির মধ্যে থাকার কারণ একটাই সেটা হলো হল মাহমুদ উল্লাহাম আমাদের কাছে যে মিরাজ থেকে গেছেন সেই মিরাজ থেকে আমরা সেই উত্তরাধিকার থেকে আমরা যে যতটুকু দূরেশ্বরে গিয়েছি যে যতটুকু বাইরে সরে গিয়েছি সে কতটুকু মূলত বিভ্রান্ত হয়ে গেছি বন্ধুগল এই জন্য বর্ণনা করেন তারাকুম আমরা দুটি জিনিসটা আঁকড়ে ধরবে রান তাদের তোমরা পদভ হবে না কিতাব আল্লাহ বা সুনাতি আল্লাহর আমার সুন্না এই দুটাকে আঁকড়ে ধরার জন্য আপনার চেষ্টা করুন জানার চেষ্টা করুন আজকে খুটি বিষয় চেয়ে আকিদার মৌলিক বিষয়গুলো আকিদা নিয়ে আজকে যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি থেকে আমাদেরকে সত্যিকার হৃদায়তের মধ্যে আসতে হবে কোনো ব্যক্তি যদি আকিদার মধ্যে পদভ্রষ্ট হয় সে মনগুলো তো পদ হারা পদভ্রষ্ট কিন্তু কারো আমলের মধ্যে বিচ্ছি থাকে এটা এমন কঠিন না হতে পারে যে আমলের কারণে আল্লাহ সব তারা তাকে হয়তো কঠিনভাবে বাঘ্রাও করবেন না কিন্তু আকিদা কোন সন্দেহ আকিদার বিভ্রান্তির মধ্যে যদি কেউ থেকে বন্ধুগণ যে ব্যক্তি তাও হৃদ যে ব্যক্তি সুননাথের নাম দিয়ে বেদাতের চর্চা শুরু করে দিল সুন্নত বেদাত করে যাচ্ছে যে ব্যক্তি রসম রবাদের গোলামীর মধ্যে নিজেকে আনষ্ট করলো যে ব্যক্তি পবৃত্তির গোলামীর মধ্যে নিজেকে আবদ্ধ করে নিল কোরআন এবং হাদিস বাদ দিয়ে নিজের মন করা তৈরি করা বক্তব্য আসলে প্রশ্ন দেখি যে অনেক এত প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আজকে সেই সময়ও নেই বাকি আপনার ইনশাআল্লাহ তারা আমার বিশ্বাস আমাকে এক বন্ধু মানে গত রমজান মাসে আমরা একটা আলোচনা করতেছিলাম তখন আমাদের এক বন্ধু আপনার নাম বলেছেন আপনার নাম বলছি না তিনি বললেন সাইফুল্লাহ ভাই যে এই যে প্রশ্নগুলির উত্তর দিলেন আমি মনে করি যে বিভুদা সময় করলেন আমি তার দিকে তাকালাম বললাম যে কি ব্যাপার কি বলছেন বলে সাইফুল্লাহ ভাই যারা প্রশ্ন করেছে যারা সবাই প্রশ্নের উত্তর জানে অহেতুক আপনার সময়টা নষ্ট করার জন্য প্রশ্ন করেছে আসলে আল্লাহ রবুল্লাহ আমি আমাদের সবাইকে ক্ষমা করুন অনেক মাস আলাই আমাদের জানা আছে অনেক বিশেষ সম্পর্কে আমাদের জ্ঞান আছে সেটাকে মেনে নেওয়া সেটা অনুযায়ী করা যদি আমল করতে পারলাম না মূলত ইহুদি আলেমদের লক্ষণ কাদের লক্ষণ ইহুদি আলেমদের লক্ষণ তাদের কাছে জ্ঞান ছিল তারা একেবারে তারা আল্লাহ নবীন চিন্ত এটা যেমনি ভাবে তারা জানতে পারত ঠিক তেমনি ভাবে তারা সুসংগে চিনতে পারত কিন্তু ইমান আনতে পারছে কিনা গুটি কয়েক ইমান আনতে পারেন যেহেতু আমল হচ্ছে কিভাবে দাঁড়িয়ে রাখা উচিত দাঁড়িয়ে রাখার ব্যাপারে সাল্লা সর্ব ষাটটি হাদিস রয়েছে এগারো জন সাহাবি বর্ণনা করেছেন আমাদের যতটুকু তাহকিক রয়েছে এই ষাটটি হাদিসের সবগুলোর ছেড়ে দাও ছেড়ে দেয় হচ্ছে দাঁড়িয়ে মিঠান বক্তব্য নেই ইমাম তিভিজি রহমতুল্লাহ আনাস যে বর্ণাটি উল্লেখ করেছেন যে রসুল্লাহ দাড়ি এভাবে সেভাবে ডান্দিক এবং বামদিক নিচে এবং উপরে ছোট পড়তেন মর্মে ইহানিসকে শেখ নাসুদ্দিন আলবানি রহমতুল্লাহ মৌধু বলেছেন মিথ্যা বলেছেন শাড়ি পরে কি নামাজ পড়লে নামাজ হবে বিস্তারিত শাড়ি পরে যদি কেউ শালাত আদায় করেন তার সরাক যাবে শর্ত হচ্ছে সতর অবশ্যই তাকে রাখতে হবে কিন্তু ডান দিকে খোলা বাম দিকে খোলা এখন তো শাড়ি পরা হয় মূলত নিজের ভিতরে কি আছে এটা দেখানোর জন্য বুঝতে পেরেছি করবেন না আপনারা কেউ কেউ আমার উপর করবেন না আমি আপনাদের অসন্তুষ্টির জন্য অথবা রাগ করার জন্য না কারণ বাস্তবতা হচ্ছে যে শাড়ি পরার মধ্যে মূলত পর্দার বিষয় প্রশ্নবিদ্ধ কেন প্রশ্নবিদ্ধ যেহেতু মানে প্রায় খোলা থাকে উপরের নিচে প্রায় জায়গায় খোলা তা আপনি এটা কি জন্য করেছেন কাকে দেখাচ্ছেন রাস্তায় বেরিয়ে আপনি শরীরের বিভিন্ন অংশ কিছু পেটের অংশ কিছু প্যাটের অংশ দেখাচ্ছেন হাজার হাজার লোকের মাধ্যমে ফেতনায় নিপতিত করছে ফেতনায় পরে যাচ্ছে এটি হারাম এর জন্য আগতের দিন আপনি জব্দি করতে পারবেন না করতেই হয়ে যাবে আমার নবী সাল্লাহ ইসলাম এমন একটি কঠিন শব্দ ব্যবহার করেছেন এর চেয়ে কঠিন শব্দ আর মনে হয় হাদিস কোথাও আমি পাইনি বুঝতে পেরেছি কিনা কারণ কোন অপরাধ কোন ব্যক্তি যখন অপরাধ করে তখন তাকে অপরাধী সাব্যুস্ত করা হয় বুঝতে পেরেছেন কিনা অপরাধী আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যাকারী বলা হবে আপনি যদি কাউকে মানে ব্যতরাঘাত করেন তাহলে আপনাকে বহারকারী বলা হবে কিন্তু আমার নবী সালী সাল্লাম হাজারের মধ্যে বলেছেন যে এই কাজ যে করে সে হচ্ছে শুধু আমি সতর্কতা অবলম্বন করতে হবে তবে যদি আপনার মানে সতর্ক ডাকা হয় তাহলে আপনার সলাৎ হয়ে যাবে কোনো সন্দেহ নেই মহিলাদের হিজাবের ভিতরে চুল খোলা থাকলে তাদের নামাজ হবে কিনা মহিলা হিজাবের সরাত আদায় করার সময় চুল ডেকে রাখবে এটাই সালাত্তের আমোর দ্বারা সাব্যস্ত হয়েছে সুলদাহ সাহাবিয়া মহিলা সাহাবিদের আমোর দ্বারা সাব্যস্ত হয়েছে চুল খোলা রাখবে না চুল কি না খোলা রাখবে না এবং ওডনা দেওয়ার ব্যাপারে রাসুলদাহ সাল্লাহামলী সাল্লাম আসলামীজিদ আল্লাহ তালাকে নির্দেশ দিয়েছেন হাদি সহ হাদির দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং ওডনা ব্যবহার করবে চুল খোলা রাখবে না চুল খোলা রাখলে তাহলে তিনি মূলত সরাতের মধ্যে যে সত্য আছে সেটা করলেন না প্রত্যেক ফরজ দামাজের পর তেত্রিশবাদ সুহান আল্লাহ তিস্বাল আহমদুলিল্লাহ আল্লাহ একবার পড়ার নিয়ম যদি এর বেশি পড়ে ফেলি তাহলে কি যদি ভুলে পড়ে ফেলেন কোনো অসুবিধা নেই কিন্তু ইচ্ছাকৃত পড়লে আমার নবী সাল্লাহ সাল্লামের এ থেকে মাহরুম হয়ে গেলেন বুঝতে পেরেছেন অনুসরণ হবে না আর সুনার অনুসরণ না হলে সেটা বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে মুখে কোনো প্রশ্ন নেই লিখিতেরই উত্তর দিতে পারছি না সুতরাং মুখের প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা জানেন তো আমি প্রত্যেক দিন শুক্রবার লাইভ প্রোগ্রাম এন টিভিতে দশটা চল্লিশ মিনিট উত্তর দিয়ে থাকি সেখানে আপনাদের মুখের উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম সহি হাদিস আমল করলে কি এখতেলাফ হতে মুক্ত হতে পারবো ইখতলাফ থেকে মুক্ত হওয়ার পর ইখতলাফ তাই মানুষের সৃষ্টিগত বিষয় বুঝতে পেরেছেন কিনা কিন্তু ইখতলাফ আর ইফতলাফ এর মধ্যে বার্ত করেছে ইফতেরাফ হচ্ছে কোন ব্যাপারে আপনি মতবিরোধ করলেন আর ইতরাক হচ্ছে আপনি মতবিরোধ করে পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করলেন গ্রুপিং করলেন এটা হারামসানের মধ্যে এই জন্য আমার নবীশাল ইসলাম মুস্তাদে আহমদের হাসান একটি হাদিসের মধ্যে বলেছেন জামায়াত রহমাতুল ওয়াল ফরক আদাব সে এক সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ থাকা জামায়াতের মধ্যে থাকা এটা হচ্ছে রহমত ওয়াল ফরক আদাব আর এই বিচ্ছিন্নতা ইফতেরাক হচ্ছে গুলো তো আদাব আজকে আমরা কি আজাবের মধ্যে আছি না রহমতের মধ্যে আছি আপনারাই চিন্তা করেন সুলসাল মহাজির মধ্যে বলে দিয়েছেন আর কি প্রশ্ন হবে কিনা মহিলা কি বাড়িতে বাড়িতে যে দাওয়াতি কাজ করতে পারবে যদি তিনি নিরাপদ মনে করেন তার যাওয়ার বিষয়টি নিরাপদ মনে করে দাওয়াতের কাজে তিনি অংশগ্রহণ করতে করে নিশ্চিত দাওয়াতের কাজে তিনি অংশ গ্রহণ করতে পারেন লোকদেরকে দাওয়াত দিতে পারেন কিন্তু এর জন্য শর্ত হচ্ছে তার যাওয়ার বিষয়টি কি হতে হবে থাকতে হবে কারণ আপনি একজনের বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে আপনার নিরাপত্তা হারিয়ে গেলেন কৃষির ভিত্তিতে আপনি তারপর আপনি যাবেন অন্য না বাড়িতে গিয়ে তালিম করতে পারবে কি তালিম বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা আমাকে ক্লিয়ার করতে হবে তালিম বলতে যদি আপনি বুঝান যে সুনির্দিষ্ট ব্যক্তি কোনো দল কোনো গ্রুপ কোনো গোষ্ঠী কোন জামাত কোনো ফেরতা কোন বক্তবনি আপনি তালিম করতে যাচ্ছেন তাহলে আপনি ভুল করছেন তালিমের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে দিয়েছেন নবীদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতীহি ওই যকীহি ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ তালিম কি দিবেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা সুতরাং আয়াতের তফসিল হবে না আয়াতের অর্থ হবে না তাই কিতাব এবং হেকমত সুন্না এই দুইটাই হচ্ছে তালিমের মূল বিষয় তালিমের মূল বিষয় আপনাকে জেনে নিতে হবে আমি এক বছর ধাপত গুমের সমস্যায় বলছি এখন আমাকে অনেকে বলে খোনারের কাছে যাওয়ার জন্য এ ব্যাপারে ইসলাম কি বলে কোরআন হাজির আলোকে জানাবেন আমাকে তো বলবি কারণ তামিজের যেই যুগ তাবুজ হাদিয়াকারের দোকান কোনখানে গেলাম দেখলাম যে তাবিজের গোডাউন করছে আমরা আল্লাহর বিশ্বাসে সে তাবিজের বিশ্বাস আমাদের সবচেয়ে বেশি নবিল আর আমার নবী সাল্লাহ আলিয়াল্লাম শুধু তাবিজ না ব্যক্তির হাতের মধ্যে তামার একটা বালা দেখেছেন সেটা পর্যন্ত খুলে দিয়েছেন তাবিজ তো দূরের কথা তাবিজ দেখেছেন তার বায়াত পর্যন্ত নিলেন না আমার নবীমেন না বলে যে না এই লোকের আমি না তাবিজাম যদি গুরুত্ব হতো তাহলে তার মৃত্যুর পরে তার ঘরের মধ্যে অন্তপক্ষে দুই তিন বস্তা তামিজ পাওয়া যেত এটা কিনা ব্যবসা করার জন্য তামিজ দেওয়ার জন্য আমার নবী সাল্লাহামসলাম আসছেন এটা আমরা বিশ্বাস করবেন ভুল বলতে কি হয় না হয় সেগুলো আমি না বাকি আপনার তো এই ক্ষতি করে দিয়েছে খোনারও যারা দেখে ক্ষতি করেছে ক্ষতি কর মালিককে তারা ক্ষতি করতে পারে যদি আল্লাহর হুকুম থাকে তাহলে সম্ভব অন্যথায় পর্যন্ত কোন ব্যক্তি কারো ক্ষতি করার অধিকার রাখে না সুতরাং এর দাবিজ করবেন না আপনার জন্য আমি পরামর্শ আপনি উঁচু করবেন উযু করার পর আপনি রাত্রে দুই আদায় করবেন সালাত আদায় করার পর শোয়ার আগে যে দোয়াগুলো আছে সেগুলো করে নেবেন সেগুলো পরে নেবেন পরে নেওয়ার পর সুবাহা সাল্লাম মানে কাছে তারা এই দোয়াটি আপনি এবং একাধারে করেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আশা করছি কোনো তাহলে করতে জানেন স্বামী তাকে নামাজ জন্য উপদেশ দিবেন নামাজের জন্য তাকে পরামর্শ দিবেন নামাজের জন্য তাকে চেষ্টা করবেন যত সম্ভব নামাজ স্ত্রী পড়েন না কারণ এটা কঠিন বিষয় কিন্তু स्वामी सर्वदी के चेष्ट व्यर्थ और विवाह करते व्यर्थ उपाय की चेष्ट क्यो चेष्ट व्यर्थता सलाद आदाय ना सर्वशेष पैसा हो जाते हमारा अल्लाह हबुल आलमी व्यवस्था कर दिए तलाकर माध्यम सही आकीदार नामे की को दल गठन जा राम রাখু কোন দল গঠন করার সুযোগ নেই তাহলে আর কত দল বাড়াবেন আমি তো বললামই প্রথমে কথাই তো বললাম দল বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত কত দলের দিকে আপনি মানুষদেরকে নিয়ে যাবেন বন্ধু গণ এবং হারিসের দিকে আহ্বান করুন দলের দিকে না দলের দিকে আহ্বান এটা আমার বন্ধু আমি বলেছি আমি শুনেছি দিকে আহ্বান হবে না হবে না হবে না আল্লাহর দিকে আপনি আহ্বান করেন নাই আপনি দলের দিকে আহ্বান করেছেন আপনার আল্লাহবুল আমি তো জানেন আপনি কোন দিকে আহ্বান করতেছেন আল্লাহর দিকে আহ্বান করতেছেন না দলের দিকে আহ্বান করতেছেন মুসলিম ঐক্যের একটাই পন্থা আমি আলোচনা করতে পারিনি সেটা সে গন্তব্য দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে সুননা রর্ষণ করা যদি এই মুসলিম উন্ম মাহমদসুল্লাহ সূন্যার রোশন করত তাহলে ঐক্য অপরিহার্য যেহেতু আপনি যদি বিশ রাস্তা থেকে একই গন্তব্যের দিকে যান তাহলে এক জায়গায় গিয়ে এক হয়ে যাবেন ঠিক না। এক জায়গায় গিয়ে আপনি এক হয়ে যাবেন আর যেখানে গিয়ে আপনি এক হবেন সেটা হচ্ছে মাহমদ রসুল্লাহ সাল্লাহ দেখার যে সূন্য রয়েছে এই সূন্যায় গিয়ে আপনি এক হয়ে যাবেন সে আর প্রশ্ন না না আর তাহলে আমাদের যেতে দেরি হয়ে যাবে একটি এলাকায় এগারোটি মসজিদ সকল মসজিদে বুকে হাত মারা ও রাফুলিয়া নিষেধ কেউ করে আমাদের কমপ্লিট আমাদেরকে হিসেব করেছে রসুল সাল্লাহ একথা বলে যাননি মসজিদের মধ্যে সমস্যা হচ্ছে এই যে পত্রিকা আমি প্রথমে বলেছি আমাদের অঞ্চলগুলো প্রতিহিংসামূলক প্রতিহিংসায় ভরপুর আপনি কেন সহ্য করতে পারতেছেন না একজন ব্যক্তি সহি হাজির আমল করবে আপনার যে কারণ আপনি হাত নিজের নিজে বাদে অসুবিধা থাকে নিচে বাদের থেকে বা না বাদে আপনি ছেড়ে থাকে অসুবিধা হবে মোহাম্মদুল্লাহ কাস দাকির রহমতুল্লাহ বা মালিক রহমতুল্লাহ গিয়ে করেছেন হাত ছেড়ে আপনার ইচ্ছা আপনি যাই খুশি তাই কিন্তু কোনো ভাই যদি বুকের উপর হাত আপনার এত জ্বালা কেন যেহেতু আপনার অন্তরের মধ্যে সমস্যা রয়ে গিয়েছে আপনার অন্তরের সমস্যার কারণে আমার বন্ধু একটু উদার হওয়ার জন্য চেষ্টা করুন এটি ইসলামের লক্ষণ না এ বিষয়টি ইমাম কর্তুবী রহমতুল্লাই এবং আরেকজন ইমাম কর্তুবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন এবং শেখুল ইসলাম রহমদুল্লাহ মিনাজুসুন্নার কোন একটা অংশের মধ্যে উল্লেখ করেছেন বলেছেন যে মানে মালিকী মাঝহের লোকেরা মক্কার ইমামতি করত এখানে এসে সাফেই হানাকি হাম্বুলি সকল মাঝাবের লোকেরা সলা তলাই করত কিন্তু কোনদিন ঝগড়া হত না কারণ অন্তর উদার ছিল এখন অন্তরগুলো সংকীর্ণ হওয়ার কারণেই ঝগড়া বৃদ্ধি পেয়েছে বুঝতে পেরেছেন কিনা তো আপনাদের এই অন্তর গুলোকে আল্লাহ সুবাহ আরো প্রশস্ত করে দিন আহ এটা মূলত সূন্যার রোশন ক্ষেত্রে কোন ব্যক্তি যদি বাধা তৈরি দিয়ে থাকেন তিনি ভুল করছেন নিজের অজ্ঞতার জন্য আল্লাহ রসুর সব্লা বলেছেন যদি কেউ করেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন এ আশঙ্কা রয়েছে রসুল্লাহ সুন্নাকে যদি কেউ অবজ্ঞা অস্বীকার করে তাহলে তার ইমান থেকে বের হয়ে যাওয়ার থেকে যায় ইমাম মালিক রহমতুল্লাই ইয়াতে তফসির থেকে বলেছেন তফসির মধ্যে রহমতুল্লাই কথা বলেছেন শেষ প্রশ্ন শেষ বাবার বাড়িতে দাদার বাড়িতে শ্বশুর বাড়িতে গেলে কসর নামাজ পড়তে হবে কি বাবার বাড়িতে তো আপনার নিজের বাড়ির সেখানে কসরন দরকার নেই দাদার বাড়ি তো আপনার নিজের বাড়ি সুশীর বাড়ি তো আপনারই বাড়ি এগুলোকে আপনি মানে কসর করার দরকার নেই যেখানে কোনো ব্যক্তি গেলে নিজের আহাল থাকার সব কিছু রয়েছে সব ব্যবস্থা রয়েছে নিজের পরিবারের কাছে গিয়ে পৌঁছেন তিনি মনে করেন তাহলে তার জন্য উত্তম হচ্ছে সমস্ত অলায় লক্ষ্য মতে সেখানে তা মতের করা কসর না করা কোন পুরুষ যদি তার স্ত্রীর বরণ পোষণ না দেয় খোঁজখবর না নেয় দূরে চলে যায় তবে কি বিবাহ বিচ্ছেদের প্রয়োজন আছে নাকি নির্দিষ্ট সময় এর নীতি বিচ্ছেদ হয়ে যাবে না বিবাহ বিচ্ছেদের প্রয়োজন আছে সেই প্রয়োজন হচ্ছে তিনি কোর্টে গিয়েছে বক্তব্যের মাধ্যমে আমার যে বরণ পোষণের দায়িত্ব সে দায়িত্ব বহন করছে না এজন্য আপনি সেখানে গিয়ে সেখানে বিবাহ বিচ্ছেদ করবেন সেখানে নিরাপিত হবে পুরুষের জন্য উপর আংটি বা গলার গলার চেন পরা জায়েজ আছে পুরুষদের জন্য রূপার আংটি ব্যবহার করা যাই রয়েছে এই বিষয় নিয়ে আলের জন্য দিবত থাকলেও বিশ্ব নবী বলেছেন কোন মধ্যে যদি এই দোয়াটি পড়া হয় তাহলে এবং হয়ে যায় সেটা হচ্ছে সুন্নার দোয়া এটাই হচ্ছে ঠিক আছে তো